আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আবারও abar সামনে উপস্থিত হয়েছি আরেকটি মাসালা নিয়ে এরপর niye. E আলোচনা করবো সেটা হচ্ছে আহ আপনার ফরোজ namazet. संख्या सम्पर्के पशापाशी फरज नाम का पुते कार्य बाध्यतमूलक आदेश करा कौन बस एक बाछा के प्रहार करोचना प्रथम कथा हमेशा আপনার ফরজ হচ্ছে জানি এবং এটা এই ব্যাপারে যে একজন গ্রাম্য লোক এসে রসুল আকরম সাহাকে বললেন যে আল্লাহ কত নামাজ আমার উপর ফরজ করেছেন তখন রসুল আকরম সাহেব যে দিনে রাতে পাঁচ বেলা সারা তোমার উপর ফরজ করা হয়েছে এই হাদিসটা আমরা দেখতে পাই মুসলিম শিল্পের এগারো নম্বর হাদিস যদি আমাদের দেশে যারা কাফপারা পন্থী মানে নামাজের কাফারা সংগ্রহ করে মানুষের থেকে এরা কিন্তু হিসাব করে থাকে ছয় বেলা মানে ভিতরকে ভিন্ন করে টাকা বাড়ানোর জন্য একটা যে একজন ব্যক্তি গ্রাম্য একজন ব্যক্তি এসেছিল এবং রসুল আকলামসলাম সে বলেছেন ওয়াজিনা যে আপনার কাছে যে আপনার আহ আসে বিশেষ করে কথায় তিনি ইঙ্গিত করেছেন যে আপনার কাছে যে আল্লাহর পক্ষ থেকে যে ওহিনী আসে সে ধারণা করেছে যে আমাদের প্রত্যেককে দিনে রাতে পাঁচ বেলা সালা তাদের করতে হবে এটা ঠিক কিনা তখন রাসুল আকরম সাল্লাহ আসলাম বলেছেন সাদাকা যে ওই ফিরেস্তা যিনি ওহির বার্তা আসেন ঠিকই বলেছেন এই হাদিসটা আমরা মুসলিমের বারো নম্বর হাদিস হিসেবে পেয়ে যায়। সুতরাং এই দুই হাদিস প্রমাণ করে যে পাঁচ গলা সালাদু করতে হয় এটার জন্য আমাদেরকে জানতে হবে প্রত্যেক মুসলমান এবং সে যদি বালক হয়ে যায় যার ব্রেনে কোনো সমস্যা আসেনি এরকম ব্যক্তি মুসলমান হইলে হয় সাবালক হইলে হয় তার উপর সালাদ আদায় করা ফরজ হ্যাঁ পুরুষ মহিলা হোক তবে যে ঋতুস্রাবী মহিলা সন্তান বর্ষ্রাবী মহিলা এই দুইজনের উপর সালাদকে বাধ্যতামূলক নয় তাদেরকে সেই সময় ক্ষমা করে দেওয়া হয়েছে হম তাদের ছাড়া আর বাকি যারা আছে अवश्य सालात आदाय करते तीन शर्त है, ती -ती तीन है। जो तरह सात बचर है दस बस आदाय करते चाय प्रहार कराते हम्म हादी कथा प्रथम अपन चाके सत बचर पोच नहीं है আছে ছোট তার সাবালক হওয়ার আগে সেটার হাদিস হচ্ছে রসুল আকলাম সুল্লাহামের একটি হাদিস যেখানে তিনি বলেছেন রুফি আলকালা যে তিনজন ব্যক্তির উপর আপনার শরীয়তের বাধ্যবাধকতা আপনার দেওয়া হয়নি মানে শরীয়ত মানতে সে বাধ্য না তার মধ্যে একজনের কথা বলেছেন ওয়ানিস ব্যাপারে ইসলামের একটি বিশেষ হাদিস রয়েছে যে হাদিসটা আমরা দেখতে পাই মুসলাদ আহমদের মধ্যে ৩ নম্বর খন্ড দুইশো এক নম্বর আবু দাওয়াদের মধ্যে আছে চার্ন নম্বর হাদিস এবং मध्य आ चारत नंबर हादीस जीता हसान हादीस हाकिम से খন্ড নামে খন্ড নম্বর এক পৃষ্ঠা নম্বর যে তোমরা তোমাদের সন্তানকে সালাতের আদেশ করবে সাত বছর বয়স হলে আলী হালে আসছেন এবং দশ বছর বয়স হলে এই সালাতের জন্য তোমরা প্রহার করতে পারবে এবং তাদেরকে তাদের বিচার তাদের বয়স যখন দশ হবে তখন একসাথে সুতে দিবেন না এক কাঁথা কোম্বলের নিচে বরং ভিন্ন ভিন্ন করে তাদেরকে সিট হ্যাঁ আপনার দিবেন হম এটা